নাহমাদুস আলা আম্মা বাদ প্রিয় মুসলিম ভাই বোনেরা এই খবর আপনারা অনেকেই শুনেছেন সম্প্রতি টঙ্গিতে তাবলিক জামাতের দুপক্ষের মধ্যে জোর ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে প্রায় শতাধিক লোক মারাত্মক আহত হয়েছে একজনের নিহত হওয়ার সংবাদও আমরা শুনেছি হয়তো নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে আল্লাহ আলাম। এছাড়া বেশ কয়েকজন তালিবুল আলম এখনও নিখোঁজ এমন কথাও শোনা যাচ্ছে তো আজ তাবলিক জামাতের সাথী ওলামায় কারামদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আপনারা যথাসম্ভব এই জামাতের উভয় পক্ষের সাথীদের নিকট আমার এই বার্তাটুকু পৌঁছে দিবেন ইনশাআল্লাহ সময় যত সামনে গড়াচ্ছে ক্যামতের আলামতগুলো ততই স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে ক্যামতের পূর্বে মানুষ ভীষণ সহিংস হয়ে উঠবে অবস্থা এমন হবে যে মানুষ একে অপরকে তুচ্ছ কারণে এমনকি কোনো অপরাধ ছাড়াই হত্যা করে ফেলবে হত্যাকারী ব্যক্তি জানবে না সে কী কারণে অপরকে হত্যা করছে নিহত ব্যক্তিও জানবে না কেন সে হত্যার শিকার হচ্ছে সেই সত্যার শপথ যার হাতে আমার জীবন দুনিয়া ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত না মানুষের কাছে এমন এক যুগ আসে যখন হত্যাকারী জানবে না যে সে কোন দোষে অন্যকে হত্যা করছে এবং নিহত লোকও জানবে না যে কি অপরাধে তাকে হত্যা করা হচ্ছে জিজ্ঞেস করা হলো, কিভাবে এমন ভয়াবহ পরিস্থিতি হবে রাসুলসাল্লী সাল্লাম জবাবে বললেন সেই যুগটা হবে হত্যার যুগ এরূপ যুগের হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়ই জাহান নামে যাবে মুসনাদ আহমদ এর অপর এক হাদিসে বর্ণিত হয়েছে আন আবি মুসা আল-শারি রাদিয়াল্লাহু আনহু قال kana rasulullah sallallahu alayhi wasallam yuhaddithuna anna bayna yaday as-saati al-had qila wa mal al-had qala al-kidhbu wal-qatl qalu akthar mimma naqtulu al-an qala innahu laysa biqatlikum al-kuffar walakinahu qatl ba'dikum ba'dha abu musa रसुल सल्ला आलिमसल्लम पूर्व मुहूर्ते हरज तथा फितना संघ जिज्ञेस रसुलरज की जिन रसुल्लाह आलिम हरज हलो मिथ्याचारत्याज्ञ साहब इकराम आरो जिज्ञेस कर लें यसूल्लाह हत्याज्ञ बोलते कि बोझाना हसुल्लाह आलिमें ना बर्तमान तुम्हारा जे भाई काफिर देखे हत्या करो हत्याज्ञ से हत्याा বরং সেটা হচ্ছে তোমরা একে অপরকে হত্যা করবে শুনে আশ্চর্যিত হয়ে বললেন الله বুদ্ধি বিবেক থাকা সত্ত্বেও আমরা একে অপরকে হত্যা করব। এটা কীভাবে সম্ভব রাসুলসাল্লাহ আলী আসাল্লাম বললেন না সেই জামানায় লোকদের থেকে জ্ঞান বুদ্ধিকে উঠিয়ে নেওয়া হবে তারা ভাববে তারা দিনের কোনো মূলনীতির উপর রয়েছে অথচ বাস্তবতা হলেও তারা কোনো মূলনীতির উপরই প্রতিষ্ঠিত নেই হে ভাই বর্তমান বিশ্বের অবস্থা নিয়ে একটু চিন্তা করে দেখুন এটা কি সেই সময় নয় আজ মানুষ দুনিয়া অর্জনের জন্য কেমন মিথ্যাচার করছে সামান্য ঈশ্বকে কেন্দ্র করে এখন অন্যের রক্ত ঝরাচ্ছে তুচ্ছ বিবাদের জের ধরে প্রতিপক্ষকে হত্যা করতেও কুণ্ঠাবোধ করছে না মুসলিমদের রক্ত আজ মুসলিমদের নিকট নিরাপদ না অজ্ঞতার জাহালাতের কারণে নিজ নিজ বুঝ নিয়েই তারা দলে বিভক্ত হয়ে যাচ্ছে সবাই নিজের বুঝকেই সঠিক মনে করছে এই ক্ষেত্রে করার সময় এসেছে তখন আমরা দেখতে পাচ্ছি নিজেদের অবস্থানকে পোক্ত করার জন্যই মুসলিমদের এক পক্ষ অপর পক্ষের উপর ঝাঁপিয়ে পড়েছে একে রক্ত ঝরাচ্ছে নির্মম আঘাত করতে করতে একে অপরকে নিঃসং ংস হত্যা করছে অথচ একজন মুসলিমের রক্তের মূল্য আল্লাহর কাছে পুরো দুনিয়ার চেয়ে অধিক দামি সুনানে নাসাইতে বর্ণিত হয়েছে রাসুলসাল আলী ওসাল্লাম বলেছেন বিয়াদি। সত্তার শপথ করে বলছি যার হাতে আমার জীবন একজন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা আল্লাহ তালার নিকট পুরো দুনিয়া ধ্বংসের চেয়েও অধিক গুরুতর এই হাদিস থেকে একেবারে রূপে বোঝা যাচ্ছে একজন মুসলমানের রক্তের মূল্য পৃথিবীর চেয়েও অনেক দামি পৃথিবীর চেয়েও অনেক দামি যে ব্যক্তি কোনো মোমিন বান্দাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে জাহান্নামই তার প্রতিদান আল্লাহ তালা পবিত্র কালামে আলাই আজ আজমা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে। কোনো হত্যা করবে তার প্রতিদান হচ্ছে জাহান্নাম সে চিরকাল সেখানে থাকবে আল্লাহ তালা তার উপর প্রধান্বিত হয়েছেন এবং তার উপর অভিসম্পাত করেছেন আর তার জন্য প্রস্তুত করে রেখেছেন ভীষণ শাস্তি সহিবামা থেকে বর্ণিত হয়েছে রাসুল সালিমিনা আলম ইউসিফ দামান হাওয়ামা মুমিন বান্দা ততক্ষণ পর্যন্ত তার দিনের প্রশস্ততার মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত সে কোনো হারাম রক্ত প্রবাহিত না করে অর্থাৎ যখনই সে অন্যায়ভাবে কোনো মুমিনের রক্ত কোনো করা আরেকটি হাদিস তিনি বলেন আমি রাসুল সাল্লিমাসাল্লামকে বলতে শুনেছি আশা করা যায় আল্লাহ সমস্ত গুনাকে ক্ষমা করে দিবেন তবে ইচ্ছাকৃতভাবে ভাবে কোনো মোমিনকে হত্যাকারী এবং কাফির অবস্থায় মৃত্যুবরণকারীকে আল্লাহ ক্ষমা করবেন না সহিমে বর্ণিত হয়েছে আউ্লুমা ইউকাইনা কেয়ামাতি ফিদ্দিমা কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের মাঝে রক্তের বিচার হবে অপরে খাদিসে আরো বিস্তারিত এসেছে আব্দুল ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু বলেন আমি রাসুলসাল্লাহ তিনি বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে ইচ্ছাকৃতভাবে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে কিয়ামতের দিন নিহত ব্যক্তি তার হত্যাকারীকে তার ডানহাত অথবা বামহাত দিয়ে ধরে এবং ডানহাত অথবা বামহাত দিয়ে নিজের মাথা চেপে ধরে রক্তাক্ত অবস্থায় আরো সামনে এসে উপস্থিত হয়ে বলবে ইয়া রব্বি সাল আবদাকা ফিমা কাতালানি হে আমার প্রতিপালক আপনি আপনার বান্দাকে জিজ্ঞেস করুন সে কোন অপরাধে আমাকে হত্যা করেছিল সাল আব্দাকা, ফিমা কাতালানি আপনি আপনার বান্দাকে জিজ্ঞেস করুন সে কোন অপরাধে আমাকে হত্যা করেছিল একজন মুসলমানকে হত্যা করা তো অনেক কঠিন ব্যাপার একজন মুসলমানের দিকে যদি কেউ অস্ত্র দিয়ে ইশারা করে তাহলেও ফেরেজ তারা তার উপর অভিসম্পদ করতে থাকে মুসলিম শরীফ এসেছে মানি যে ব্যক্তি তার ভাইয়ের দিকে অস্ত্রের দ্বারা ইশারা করল হোক না সে তারা যেন হাদিস হাদিসগুলো নিয়ে একটু চিন্তা করে যেখানে একজন সাধারণ মুসলিমের রক্তের এত মূল্য সেখানে আলেম তা আলিবদের রক্তের মূল্য কেমন হবে তাকে আর বলার অপেক্ষা রাখে হে তাবলিগের সাথীরা হে সাদের অনুসারীরা তোমরা যারা সাধারণ মুসলিমদের রক্ত কত কত টুঙ্গিতে সীমালঙ্ঘন করেছ তা একটু ভেবে দেখো তোমাদের শত জোর জোড়স্তেমা থেকেও একজন মুসলিমের রক্তের দাম অনেক বেশি যে জোর ইজেমার মাঠ দখল করার জন্য তোমাদের মুমিন ভাইদের রক্ত প্রবাহিত করতে হয় সেই জোর ইজতেমার সাথে মোহাম্মদ সাল্ল আলী ও সাল্লামের দিনের কী সম্পর্ক রয়েছে এমন বিশাল মজমা করে আল্লাহর কাছে কোন প্রতিদানের আশা করছো মনে রেখো আজ যে আমির বা মুরব্বীদের কথায় তুমি তোমার মুসলিম ভাইয়ের রক্তে নিজের হাত রঞ্জিত করছো সেই আমির মুরুব্বীরা কেউই তোমার কবরে যাবে না কেয়ামতের কঠিন মুহূর্তে তারা তোমাকে মুক্তি দিতে পারবে না তোমার কিঞ্চিত উপকারও তারা সেদিন পৌঁছাতে পারবে না কবরে তোমাকে একাকি থাকতে হবে পুনরুত্থানের কঠিন সময়েও তুমি সাথীবিহীন একাই উঠবে কেয়ামতের ময়দানেও তুমি একাই হিসাবের সম্মুখীন कार कथा तुम तुम मुस्लिम भाई हिंसा भाव झापिए पड़छ कार आदेश सुने मुमिने रक्त झरा समय নিজের অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে তাওবা বা করো যাদের উপর অন্যায়ভাবে নির্যাতন চালিয়েছ তাদের নিকট ক্ষমা চাও মোহাম্মদ সাল্ল আলী পরিপূর্ণ দিন রেখে গেছেন সেই দিনে পরিপূর্ণ রূপে প্রবেশ করো পরিশেষে আমি অলামা এখরামদের উদ্দেশ্যে বলবো হে অলামা একরামগণ সাদপন্থীদের উপর আজ আপনারা যেসব অভিযোগ উত্থাপন করছেন এগুলো কি অল্প সময়ের ফলাফল বছরের পর বছর ধরে দিনের বিভিন্ন বিষয়ে তাদের তাহরিফ আর ভুল ব্যাখ্যাগুলো অবলোকন করা সত্ত্বেও অল্প কয়েক মহাক আলেম ছাড়া পুরো আলেম সমাজ শুধু নিরবতাই পালন করেনি বরং এক্ষেত্রে অনেকে তাদের সুরেই বয়ান বক্তৃতা চালিয়েছে যার ফলে তারা আজ আলদার রাস্তায় যাওয়া বলতে বোঝায় তাবলিগের প্রচলিত তিন দিন এক চিল্লা তিন চিল্লা লাগানোকে আয়া থাদ জিহাদের যেসব ফজিলতের কথা এসেছে সেসব বর্ণনা করে প্রচলিত বা শিক্ষা সেখানে পাওয়া যায় না অবশ্যই ভ্রান্তি কেবল সাদপন্থীদের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং পুরো জামাতের মধ্যেই কালেমার ভুল ব্যাখ্যা বিশ্লেষণ চলছে এজন্যই সময় তারা জিন্দা তাগুতগুলোর প্রতি নমনীয় আচরণ দেখি আসছে এসব ভ্রান্তি যদি অলামা শুরু থেকে সুদরে দিত এবং এসব ব্যাপারে স্পষ্ট ব্যাখ্যা করতো তাহলে আজ তা সাথীদের এমন অবস্থা হতো না হে সম্মানিত অলামা একরামগণ আর যেই সাদ সাহেবকে নিয়ে কথা হচ্ছে তার তাহরিফের সমালোচনা হচ্ছে এই সমস্যা কি শুধু সাদ সাহেবের এই সমস্যা তো তাদের এই পুরো সিস্টেমের কারণ তারা সবাই এমন মনে করে এভাবেই তাহরিফ করে সুতরাং সকলের চিন্তাধারার পরিবর্তন না করে শুধু সাদ সাহেবের পরিবর্তনে কোনো ফায়দা দেবে না যতক্ষণ না পুরো সিস্টেমকে রাসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী পরিচালনা করা হবে মনে রাখবেন শুধু এক সাদ সাহেব সরে গেলেই এই তাবলিগের জামাত পরিশুদ্ধ হয়ে যাবে না এই জামাতের মধ্যে যেসব ভ্রান্তি ছড়িয়ে পড়েছে তা সংশোধন করে সালফে সালেহিনের পথে তাদের ফিরিয়ে আনতে হবে অন্যথায় সামনের অবস্থা হবে আরো ভয়ঙ্কর আল্লাহ তালা সমস্ত মুসলিমকে তহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হবার এবং পরস্পরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে নিজেদের মধ্যে কোমল সদয় হবার তৌফিক দান করুন আহামদুলিল্লাহ রাবিল্লা আলমিন